রাজা হদিজ থেকে মূল্যবান তকলি পেশ করবেন রসুলপুর হজরত্জিদ অন্য তম করমিন আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকি শাহেদ আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকি শাহেদ ওনাকে তার মূল্যবান করার জন্য সবিনয় অনুরোধ জানাইতেছি এবং আল্লাহের দরবারে দরকার যে আল্লাহ তারা অনার্যবান দিয়ে হের পূর্ণ কথাবার্তা বের করে দেন সেই সাথে আমরা সম্মানের জন্য সকলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে একটু স্বাগতার বির জেনে নার আসসালামু আলাইকুম বরহমাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লা কলহ রসুল فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى সদ্য কবিল উষ্ণ ফসলুয় শিরুহ লোরা বখল মস্তউব উষ্ণ أسنيسده للأسرى وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة কুড়ো অল্লাহ ইলাহ ই আপন আপন বলো সবাই কেও হত মানে আপন না আপন দিজেরে নোবি আর আপন রব মানা লা ইলাহা লাহা ই যেতে হবে দেশের যেতে হবে দেশ রে দিতে হবে তোর পাই e baritor ashollaye kabar ला सुक्री अल्लार दरबारे जल्ला तीन दिन अल्लाहर पागल देर मिलन मेार परिसम्पति দেশের অনেক ভয়ানক দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেও আমার নজরে পড়তেছে অন্যান্য বছরের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি এই কথার দ্বারা বাস্তবতার দ্বারা আমি প্রমাণ নিতে পারি আমি বলতে পারি হাজারো বাধা বিপত্তি হাজারো লাঞ্চনা গঞ্জনা হাজারো কিটিসাইজ আর ব্যঙ্গত্ব কথাবার্তায় ইমানদারদেরকে ইমানের জোশ থেকে ফিরানো সম্ভব না দেশে যত বেঈমান বাড়বে ইমানদার তত ইমানের মজা পাবে পাক অ্যাকুরেট করে সব সৃষ্টি করেন নাই কালো বানাইছে সুন্দর তুমি আল্লাহর সুক্রিয়া আদায় করো কালো না থাকলে সুন্দরের কদর তুমি বুঝতাম এদেশে গরিব আছে তাই মালদার মালের গর্ব করতে পারে সুক্রিয়া আদায় কর মুরুক্ষ আছে এই জ্ঞানী যারা আছে তারা জ্ঞানের সুক্রিয়া আদায় করবে আল্লাহর জ্ঞান দেওয়ার কারণে কথা বলেন ঝারুদার মুসি সামার এই দেশে যদি না থাকত ভদ্রলোকরা বদলোকির মজা পাইত না তুরা ফুল আসিয়া ও পিয়াস দীঘা প্রতিকূল না থাকলে অনুকূলের কদর আমরা বুঝতাম না ঠিক আমার যেন মনে হয় বেনামাজি আছে তাই নামাজি নামাজের মজা পায় এ দেশে বোঝ দায়ীরা আছে না নাই কথা কুটটাই কোট নেকটাই পড়া আছে দিনের বেলায় সুস্থ শরীরে তিন বের খায় আছে না আবার যদি জিজ্ঞাসা করে কেউ ভাইজান রোজা আছেন তো উনি এককারে হাফ সাইডে বলে আল্লাহ ভালো জানে সাইজে মনে হয় সবাই সিঙ্গল রোজাদার উনি ডবল রোজাদার কত শয়তানি করবি প্রতিকূল না থাকলে অনুকূলের কদর বোঝা যাইত না রুগী আছে তাই সুস্থ ব্যক্তি সুস্থতার কদর ঠিক এখান থেকে বলতে চাই দেশে বেইমান নাস্তিক নাফারবাগ মোর্তার ইংরেজদের দোষর সাদা চামড়াদের পোষ্য পুত্ররা যারা মুসলমানের এ ঘরে জন্ম নিয়ে ইমার ইসলাম আর আল্লাহর নবীর বিরুদ্ধে বাজে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত করা যত চেষ্টা করবে ইমানদার তার ইমানের শানিত তলোয়ার নিয়ে ইমানের মজা নিয়ে পতাকা নিয়ে জীবন দেওয়ার জন্য এগিয়ে যাবে আপনাদের কাছে বলতেছি আজকের এই মাজলিস আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে বলতে পারি এটা মকবুল মাজলিস এমন একটা লোক এখানে বসা আছে হয়তো আমরা যার দরবারে আসি এই প্রোগ্রামে আসার আগে আমার আর একটা প্রোগ্রাম এলাকায় হয়েছিল লম্বা টাইম হজরতের সাথে এক একই কথা বলার সুযোগ পেলাম নিয়ামত থাকতে আমরা অনেকেই নিয়ামকের কদর বুঝি না বুঝি না দোয়া করি দুটি জিনিস আমাকে অত্যন্ত টেনশনে ফেলে দিয়েছে তার মধ্যে একটি হল সংগঠনের নতুন নিয়োগ সংগঠনের নতুন নিয়োগ এখানে আমার ভয় লাগে বহু আল্লাহর অলিরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন আল্লাহ তুমি আমাদের বরুব্বের হায়াতের মধ্যে বরকর দিয়ে আল্লাহ আমাদের যে ইতিবা দেয়া আমাদেরকে বিশ্ব করিয়ে দিও আল্লাহ। ভাই আমার লম্বা বয়ান হবে না শুধু দুটি কথা বলব বিধায়ক পবিত্র কালামুল্লাহ হইতে আমি কিছু আয়াতিমার তেল করেছি ও ভাই কেন যেন চোখ ধাঁধা লেগে যায় যে মানুষটার দুদিন আগে বেনামাদি বদমাইশ সমাজের ভিতরে সে কুলাঙ্গারদের কাতারে যার নাম ছিল মাত্র কয়েকদিনের মেহনতে দেখা যায় এখন আল্লাহর কথা বললে তার চোখে পানি আসে আল্লাহকে ডাকতে ডাকতে সে বেকার হয়ে যায় জাহান নামের কথা শুনলে অস্থির হয়ে যায় জানলাতদের কথা শুনলে আনন্দে উদ্দীপ্যও নাই কেন যেন মনে যেন হয় এক বিশাল সজীবতা তার ভিতরে কাজ করতেছে এগুলা সহবতের বদল হতে আল্লাহ আকবর বলে সাহাবায় ক্রামদের জিন্দিগি পড়লাম অধিকাংশ সাহাবি নিরক্ষর ছিলেন জ্ঞান বিজ্ঞান শিল্পকলার কোন জ্ঞান তাদের ছিল না হাতে কলমে লেখাও ছিল না জানত না নিরক্ষর ছিলেন নিরক্ষর কিন্তু সারা পৃথিবীর বর্তমানে ইমানদারদেরকে যদি ইমান এক পাল্লায় উঠানো যায় আর একজন আদনা সাহাবির ইমান যদি অপর পাল্লায় উঠানো যায় সাহাবিদের ইমানের পাল্লা ভারী হয়ে যাবে এটার কারণ ছিল তারা সোনালী সাহাবত পাইছে রাসুলের পদ স্পর্শে সঙ্গে সহবতের কারণে ধন্য জীবন এমনই পেয়েছে हटा दुनिया विशाल दाम ओलि हवार जोरे कय एक नम्बर सहबते आबुल्लाह अल्लाह अल्ला सहब दिन नम्बर कसराते जिक्रुल्लाह बेस बिशी को अल्लाहर जिकिर তিন নাম্বার, তিন নাম্বার তফাকুর ফি খালকিল্লা আল্লাহর সৃষ্টির ভিতরে যত বেশি চিন্তা যে করবে তত আল্লাহ পাক আর বান্দার মাঝে দূরত্ব কমে যাবে আরো জন এখন সুহার আল্লাহরা সৌব ছাড়া কিছুই না আল্লামা মুসনুবির রুমি শামসুদ্দিন তিবরিজ আর নেক নজর পাওয়ার বদলতে তার লক মা আল্লাহ নামক কিতাবের মধ্যে আইজি দেখলাম আঠাশ হাজার আধ্যাত্মিক কবিতা আল্লাপ তার মুখ দিয়ে বের করে দিয়ে তমাম দুনিয়ায় তাসলিমের অমি আল্লাহ এর শামসুদ্দিন তিব্রিদের নেক নজর যুগে যুগে কালে কালে শামসুদ্দিন তিবরিজের স্থান দখল করার মতো বেনায় সম্পূর্ণ ব্যক্তিকে আল্লাহ স্টেজে রাখবেন মানুষেরা তার থেকে রুহানি ইস্তেফাদা হাসিল করে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে মরে যাওয়ার সুযোগ পাবে আমি আপনাদের সামনে আল্লাহওয়ালা হইতে হলে তিনটি কাজ যে ব্যক্তি করবে তিনটি চরিত্র যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে জান্নাতের কাজ করায় আর জান্নাতের ছবি দেখায় করেন বিশ্বাস আছে তোর ধরে বলেন আছে আত্মক আত শব্দ কবিল কৃষ্ণ কথা বল তিনটি স আম যে ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামত থেকে দান করবে এক আত খালি টাকা দান করলেই দাতা না বুদ্ধি বুদ্ধি দান করো আল্লাহর পক্ষে জমি জমিওয়ালা জমিদান করো আল্লাহর দিনের জন্য শক্তি তোমার আছে লাঠির জোর পাঠির জোর দিনের পক্ষে ইসলামের পক্ষের শক্তি হিসাবে কাজ করো তুমিও দাতা আল্লাহ জানি আমদ দিয়েছেন মাথা দিচ্ছেন আজ থেকে কেন বললেন জবান দিছেন কে এ ঠোঁট কে দিলেন অঙ্গ প্রত্যঙ্গ কে দিলেন যার নাই সারা দুনিয়া দশবার বিক্রি করলে একটা চোখের মূল্য হবে উঠে ভাই ভাইরা। সংক্ষিপ্ত কথা তাহলে যিনি দেন তিনি দাতা আর যিনি নেন তিনি গ্রহিতা আল্লাহ আমাদের দিছে তিনি আমাদের মহাজন আমরা তার কাছ থেকে নিছি, আমরা তার কাছে ঋণী কথা বলেন আমি মাঝে মাঝে মায়েদেরকে বলি আজকে তো মা বোন নাকি আমার কথা শুনবে। মাঝে মাঝে বলি এই যে ঠোঁটটা লাল কইরা রাস্তাঘাট গরম করমা চোখে কালো কাজল লাগা যুবকদের ধার মধ্যে দাও শ্যাম্পু মার্কা চুল ভুল, সাজগাজ ব্যাগ নিয়ে অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় চলো কার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তুমি বাহাদুরি করো পারলে কিনে নাও দু একটা ঠোঁট দু একটা চোখ কেন তোমার কেনা জিনিস নিয়ে নাফারমানি করলি তাও তো একটা কথা এখানে অনেক যুবক বসেছে যুবকরা আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে অলি অলি আল্লাহর দরাবারে আসার পরে একটু অনুশোচনায় আনো কতদিন এই চোখ দিয়ে নাফারমানি করেছ সিনেমায় লাগাইছো বাইকোপে লাগাইলে থিয়েটারে লাগাইলা বাজে মহিলাদের চেহারায় লাগাইলা কত বাজে নাচ ভিতরে তোমার চোখ ব্যবহার করল চোখ তোমার না তোমার বাবার নাকি তোমার সরকারের নাকি কাজে হাত তুলে বাড়ান চোখের হক আছে চোখের কি কাজ কোরআন হাদিস আসে না নাই আমি জানি কোন জায়গায় শুনছিলাম একটা কবিতার মতো আমার কথাটা মনে পড়ে তোমার কি মনে পড়ে না কাজ থাকবি কতদিন পালাইয়া থাকবি কত দিন যিনি আমাদের দিলেন তিনি আমাদের মহাজন তিনি কেমিয়া ঋণ শোধ করে মরেন ঋণ শোধ করে মরেন নবি বলছেন আল্লাহ সবগুনা মাফ করবে ঋণী ব্যক্তি পাওলাদারের কাছ থেকে মাপ না নিলে প্রয়োজনে তার গার গোস্ত তাও যদি শোধ হয় প্রয়োজনে তার জান্নাতের টিকিট জাহান নামীদের জাহান নামের টিকিটের সাথে বদলাইয়াও ঋণী ব্যক্তিকে জাহান নামে যেতে হবে আমরা ঋণ শোধ করার চাই কারা কারা একটু আল্লাহদা তুমি সাক্ষী থাকো ঋণী বানায় কবরে নিও না বলেন খাইলি পরলি ঘুরলি ফিলি পুরলি মনস্কার একটুবার একটি বারও নিলি নারে আমার দয়াল খোধারণা রে দয়াল খোদারণা মনে যা চায় করলা কার দেওয়া জীবন দিয়ে কার দেওয়া সুস্থতা দিয়ে কার দেওয়া সম্পাদ দিয়ে মনে যা চায় ও তার দিন পুরালো সন্ধ্যা আমার বাবার সন্ধ্য ছিলেন তিনি নাই দাদার সন্ধ্যার ছিলেন তিনি নাই চোদ্দ পুরুষের সন্ধ্যার ছিলেন তিনি নাই আমার সন্ধ্যা আসতেছে কি দেয় কথা কাল ও তার দিন পুরালো সন্ধ্যা হল ও তুই যে রয়ে গেলি রি পলাইয়া থাকবি কতদিন ফাঁকি দিয়ে থাকবি কতদিন ঋণ শোধ করে মরে আল্লাহ আমাকে আমাদের দেশের কিছু মানুষ জলি জেকের পছন্দ করে না ফতুয়াবাদী করে জলি জেকের জায়জ নাই অথচ উনি জেকেরই করে না सत्य को दिन धामाचा थे सत्य को दिनों धामाचा थे मसाबल फिकिर नामक भेलुल्हा हाई लखनवी आर शत विशुद्ध हादी जलि जिकिर बेपारे लेखे कितब लिखे से बयान ही আমরা যে এতবার ডাকলাম আল্লাহকে গুণা হয়েছে কথা কোরআন শরীফের তো শির খরাবিহা। ওই ব্যক্তির চেয়ে বেশি জালেমার কে আল্লাহর নাম আল্লাহর ঘরে আল্লাহর জমিনে সে আদায় করবে তাকে বন্ধ করে দেওয়া হয় তার অপচেষ্টা করা হয় তাকে রোগ করার জন্য সে জালেন অল্প বিদ্যা ভয়ঙ্কারী কথায় কথায় ডিকশনারি অল্প বিদ্যা ভয়ঙ্কারী জুতারে কয় আলমারি বুঝা সুজা কাম করেন জোরে গান হয় একদিনও তো আপনি ঠেকাইতে গেলেন না জোরে ঢোলের আওয়াজ হয় আপনি তো একদিনও ঠেকেেন না জলের নাচ গানে মহিলাদের কণ্ঠ টিকেট খেয়ে আপনার বেটা আমার ভাই যায় একদিনও তো বাধা দিলেন না মসজিদে বসে কিছু আল্লাহর পাগলের আল্লাহকে ডাকে আর আপনি ফতুয়াবাদি ঘিরে ধরেন মসজিদ বন্ধ করে দেওয়া হবে তোমার সাসার মসজিদ বুঝা সুঝা কথা কর আমি কোন পক্ষপাতত্ব করতেছিলেন আল্লাহর নবীর এক যুবক সাহাবী আব্দুল্লাহ জুল ইসলাম গ্রহণ করছিলেন আপনাদের কষ্ট হচ্ছে বেশিক্ষণ না ইসলাম গ্রহণ করার পরে যখন ওনার চাষা জানলেন বাবা মারা গেছে চাষা জানলেন ইসলাম গ্রহণ করছে ডাক ডাকায় ভাতিজা শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দিন কবুল করেছো আব্দুল্লাহ বলে চাচা যান যেটা সত্য কোনো দিনও সেই জিনিস থেকে দূরে থাকা যায় না আমি নিজেই গ্রহণ করি না আমি বেশি বেশি আসমানের মালিক আল্লাহরের কাছে আপনার জন্য দোয়া করেছি চাচা বলে বেদব বেড়ে থেকে তুই বাপ মারা ভাতি জামার বেদব মোহাম্মদের দিন গ্রহণ করবি আর আমার বাড়িতে খাবি আবদুল্লা বলে যদি না না আমি বের হইতে পারি কিন্তু চাষা সাক্ষী দেখেন যে আল্লাহকে ডাকার পরে এত মজা আমি পাইছি আমাকে যদি বের করে দেওয়া আপত্তি নাই আমি জঙ্গলের এক কর্নারে বাকি দ্বিজগুলো আল্লা আল্লাহ বলে কাটিয়ে দেব আবদুল্লা সিদ্ধান্ত লেন বাড়ির থেকে বের হবে চাচার মা তার খারাপ হয়ে গেল ডাক যা বললে যায় এই জামাতা তোরে কে দিছে বলে আপনি কয় জামা খোল গেঞ্জি কে দিছে বলে আপনি খোল জুতা কার বলে আপনার খোলা আহা সব খোলা পাত এইবার দেখড়টা যুবকা খুলনা চোখ দেয় পালির পোড়াগুলা ঝরঝর খুঁ ডেকে বলে সা স্বচ্ছ কালেবা গ্রহণ করার জন্য আমারে আপনি দিগন্ত করিয়েন না আমার উলঙ্গ করিয়েন না আমি লজ্জা পাব আপনার কি লজ্জা লাগে না বিধর্মীর সাথে কোন রকমের মানবতা দেখাইতে আমি রাজি না জ্বর করে টান দিয়া পরনের কাপড়টাও খুলে দেয় আবদুল্লা কোনো মতো হাত দিয়ে নিজের গুপ্তাঙ্গকে গোপন করলাম তোরা কে মার কেটে যায় গায়ে পরনে কোন কাপড় নাই মা দশ মাস দশ দিন পেটে মা এই আবদুল্লার শরীরের ভিতরে একটা কাপড় আমারে দাও মা ডাক দে বলে আবদুল্লাহ দুঃখের কথা কি বলবো সুল্লাভ মোহাম্মতের দিন নাকি তুই গ্রহণ করেছি মা আমি তোমার পেটের আল্লাহ রেখেছিলেন আমি দুনিয়ায় আসতে বহু কষ্ট তুমি করেছ আমি তোমার জন্য দোয়া করিয়া হেদায়তের বালা আল্লাহ তোমার গলায় ভরে দেয়ার একটা বার তোকে দেখতে চাই না আবার এরিয়ার থেকে এক তুমি বেড়ে হইয়া যাও আরো আবদুল্লাহ দেখলে মার কাছে ওখানে আশ্রয় নাই মা তাই যদি হয় চাচাও না করলেন তুমিও না করো আমাকে একটা কাপড় দেও মা তোমার ছেলে উলুঙ্গ মা ভিতর থেকে একটা মোটা কম্বল দেয় আবদুল্লাহ দুই টুকরা করে এক টুকরা দেয় কোনো মতো লুঙ্গির মতো পরিধান করে আর একটা গায়ে জড়িয়ে সরাসরি আব্দুল্লাহকে দেখে আল্লাহ ব্যস্ত ছিলেন আব্দুল্লাহ মনে হচ্ছে বহু নির্যাতনের শিকার তাকে এগিয়ে নিয়েছে বসা আবদুল্লা নবির পাশে বসালেন আবদুল্লাহকে নবীর কদমের উপরে মাথা রেখে আব্দুল্লাহ ডাক দেয় বলে আল্লাহর রবি আমার চাচা বাড়ির থেকে বের করছে গায়ের কাপড় গুলা শখ খুলে পরলের কাপড় গুলাও খুলে নিয়েছে মার কাছে চাইলাম মা বলল জীবনের তরে বাড়ি থেকে বের হয়ে যা আমি বের হয়ে আসার একটা কম্বল দিল দুটুকড়া করে নিয়ে আমি আপনার কাছে আসি আবদুল্লাহ তোমার কেমন লাগে আব্দুল্লা ডাক দেখ বললেন আল্লাহ রবি আমার সব গেছে আমার নবীরে পাইছি আমি কি আমার আল্লা রে পাব আল্লাহ নবী যদি আমি পাই সব আল্লা শান্ত সবুর করার কথা বললেন শেষ হয়ে গেল সব সাবি আপন আপন স্থানে চলে যেতে লাগলেন আবদুল্লাহ মসজিদের বারান্দায় বসে জোরে জোরে আল্লাহকে দেখা শুরু করে দিলেন হাওলা নাম্বার পৃষ্ঠা নাম্বার খেতাব নাম্বার দিয়ে দেওয়া যাবে বারান্দায় জোরে জোরে বসে আল্লাহকে ডাকে হয়তো ফারুক রাজি আল্লাহ আমার জন্য মনে হয় এই ব্যক্তি অহংকারে আল্লাহকে ডাকতেছে নবী বললেন না তুমি ভুল বলতেছো এ আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর প্রেমিক হয়ে আল্লাহকে ডাকতেছে কোন সম এইভাবে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর পাগল আহ এক সময় আব্দুল্লাহ এক যুদ্ধের ভিতরে মারা যায় আল্লাহর ডবি তাকে কাফন পরে নিজে জানাজা করে আল্লাহর ডবির নিজে কবরের মধ্যে নামলেন কোন সাবি জেন ডাক রসুল্লাহ আপনার কবরের নামি নবী বললেন না আবদুল্লাহকে পাওয়ার জন্য নবীর জন্য ইসলামের জন্য সব তোমরা সরে যাও আবার আবদুল্লাহ আমাকে কবরে নামতে যাও একসাথ উচ্চ স্বরে রাখতে বলে হায়ের আবদুল্লাহ ভাগ্য এই মৃত্যু লাভ যদি আমি হইতাম নবী আমার কবরে নামাই তো যে কবরে নবীর কদম পড়ছে এই কবর আদা ব্যক্তি কোনদিন শাস্তি পাইতে পারে না আল্লাহ সাজা কাপড় পরে যে দিন উঠবি রে তুই খাটে কি জব দিবি অচিন দেশে সেই কবরের ঘাটে রে সেই কবরের ঘাটে আসবে না আসবে না ধরে বা ও তুই অচীন যাত্রী সেদিন ও তুই অচিন্তা স্যারে যাত্রী সেদিন তুই যে সঙ্গী তুই যে সঙ্গীহ পাখি দিয়ে থাকবি কতদিন পালাইয়া থাকবি কত তোমার কি মনে পরে না ক আস Or I e a tag or a pa deer a tag ka de Asmane Allah, zomine Allah, asmane Allah, zomine Allah, hayat Allah, not Allah, Allah, Allah, Allah. How do you say that? Allah will come to you. Allah, Allah, Allah. qabar allah hasar e allah allah allah allah allah allah allah Allah, Allah, Allah... اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লাহ ইহ মহমস্ আমাদের মহাজনকে আর একটু মহাব্বতে আর একটু অন্তর থেকে জবান দেওয়া যত আল্লাহকে ডাকবি আমার আল্লাহ জবানের ঋণ মাফ করে দেবে হাসরে জবানের হিসাবে নেবে না হাজিরে আবদুল্লাহকে কবরস্থ করা হল ভাগ্যবান নাকি অবাকা কথা কাত্রিবেলায় কয়েকজন সামিন আল্লাহর নবীর কাছে ডাকতে পারে আল্লাহ রাত্রিবেলায় কি দেখলাম কি দেখছ বলে আব্দুল্লাহ কবরের সিনাত আকাশ পর্যন্ত একটা আলোক রশ্মি দেখতে পাইলাম আ কবর আছে না শত শত কিতাবের প্রমাণ মানুষ আমনের ভিতরে নামাজ পড়ে রোদা রাখে জাকাত দেয় হস করে ডান সজ্গা করে কত গিজু করে আলহামদুল্লা সবই কবরের জন্য না জন্য সহায়ক শত শত কিতাবে লেখে কবরে আল্লা বড় শান্তির এই কথাগুলা বলার সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানির ভোটা গুলা পড়ল সাহাবিরা মনে মনে ভাবেন নবীকে কষ্ট দিলাম নাকি আমরা আল্লাহর নবীর সাহাবিলা বলে আব্দুল্লার কবরে চিরার থেকে আকাশ পর্যন্ত নূরের মানুষ আল্লাহ ডাক সাব আবদুল্লাহ স্থান থেকে বিনা অহংকারে অন্তর খালি করে মাওলাকে যত ডাকছে আল্লাহ রবীন্দিন তার কবরে তার সেই মোহাবতের জায়গা থেকে আলোক আল্লাহ আপ তার কোন থেকে সাপ্লাই দিচ্ছে কাকে ডাকব খবর আছে না নাই এই চোখ যে সৃষ্টি দেখেন যত দেখবেন একটা জ্ঞান পয়দা হবে এগুলা সৃষ্টি করেছেন কোন সরকার না কোন মন্ত্রী না কোন মিনিস্টার না যিনি সৃষ্টি করছেন তিনি হলো আমাদের দয়াময় আল্লা হিসাব আল্লাহ নেবে না পাউ দিয়ে আসছেন হেঁটে হেঁটে জানের সাথে সাথে যান ভালো জায়গায় যান জিকির মাদলিসে যান আমি দেখেছি এখানে অনেক হাল্লার পাগলেরা বসা আছেন আমার বিশেষ করে মনে পড়ে বেলকুশি তামাই এলাকায় নিশি বয়ের এলাকায় আরো অনেক জায়গার মধ্যে দেখছি নিজেরা তো আল্লাহকে পাওয়ার প্রেমে পাগল আর দশটা না ফার মানবে না যারা নিয়ামত সুগ্রিয়া আদায় করে না ওদের হাতে পায়ে তোরা বলে ভাই চল রসুল বুড়ে যা যাবি যদি তুই জান বীর সাথে জানমাল লইয়া চলো রসুলপুরেতে রসুলপুরের হজরতয়ালা সেত বড় কামলিওয়ালা রসুলপুরের হজরতয়ালা সে তো বর কাম নিা পাবি কবরেতে নাচাত পাবি কবরে তার দেওয়া মলে জানাল লইয়া চল রসেতে যাবি যদি ভাই জানতে অল আমরা জান্নাতের আশা করব নাকি গরু ছাগল এ করবে কথা কন কথা কন্যা দেখেন আল্লাহ নিজে কীছে তিনটা গুণ যে ব্যক্তি দান করবে অত্যা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহকে যত ডাকবেন আল্লাহ রা যাবের ভয় তত আপনাকে আরো বেশি ডাকাবে कथा कौना जोए जिज सारा दुनिया हीरा पान्ला जौहार लुलूल चान जनए बोगी डेगेगे बंधुरा रे हमें जो चाहिए तुम्हारे विश्वास ना কয়না একটু বলেন জোনায়ক জাতি ডাক দেয় বলল প্রেম ও মাখায় একটি আল্লাহ ডাকের মোকাবলায় গোটা দুনিয়া আমার কাছে তুচ্ছ আমাদের খোদা ছোট না বড় আমাদের খোদা দয়াবান না নিষ্ঠুর আমাদের খোদা মেহের বান না আমাদের খোদা কি ছোট অন্তরের বড় আমাদের খোদার মুখ ক্ষমাটাও ছোট না বড় দেখ তুমি মইরাও মরবে না এই আমার কাছে ডজন দজন প্রমাণ আছে এখনো আল্লাহ ডাকের প্রেমিকেরা কবরের ভিতরে থেকে আমার মহলাকে ডাকতে আছে যাদের মোহাম্মদ কার আছে তারা কবরের ভিতর থেকে জিকিরের আওয়াজ কবরের ভিতর থেকে তেলা হতের আওয়াজ বছরের বেশি দজলার পাড়ে দুই সাহাবি হা বেবী আবদুল্লা হজরত হুসাইফাতুল ইয়মান তিনশো বছর পরে দজলার পাড়ে কবরস্থান ভেঙে নদীতে যখন নাকি একদম কবরের ভিতরে পানি যাওয়া উপক্রম প্রধানমন্ত্রী মুজির আজমকে স্বপ্ন দেখানো হল তাজিউল খুজাদকে স্বপ্ন দেখানো হল ও ভাইরা এই স্বপ্ন সত্যি প্রতিবলিত বাস্তবায়ন করার পরিলক্ষ্যে সারা বিশ্বের তৎকালীন সময় যে মিডিয়া ছিল খবর দিয়ে আনা হল বিভিন্ন দেশ থেকে হুদিন আসারা বেদিন কাফের গোষ্ঠীরা বিশাল সালমান পার্কটা ভরে ফেলল দুইটা লাশ উঠানো হলো, দেখা গেল এই দুটি লাশ স্বপ্নের ভিতরে পরিচয় দিয়েছিলেন আমি নবীর স্বপ্নের ভিতরে পরিচয় দিয়েছিলেন আমি নবীর হুজাই ফুল আল্লাহর নবীল আসরার উপাধি দিয়েছে রাসুলের গোপন কথা আগামী দিনে কি হবে দশ বছর পরে কি হবে আল্লাহ জানাই ছিলেন সেইভাবে তার কাছে গোপন রাখা হয়েছিল আমার হাজরিন এই মানুষ দুটো উঠানের পরে দেখা গেল তিনশো বছরের কাপড়ে এক টুকরা মাটি ওরা গেলা তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এখনো যেন তাদের শরীরের ভিতরে রক্ত সিরায় সিরায় সঞ্জীবিত হচ্ছে অপূর্ব গ্রাম ছড়াচ্ছে चित पृथ्वी मेडिसिन द्वारा सम्भव ना बुझते खोरक बनाए कार কার দেওয়া বুদ্ধি দিয়ে দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিরোধিতা কর্মাইলনে আয়াজ বলেন ফোজায় আয়াজ বলেন আল্লাহর জিকির করতে যদি মানুষের লাজ লজ্জাকে কেন্দ্র করে জিকির বন্ধ করে দেয় সেজন শিরিক করল से जो सीढ़ी कर लंधुर हजरत सूफियन साउरिंग आल्ला के तुम जमीन आग्रहिया डाकते हजारो आग्रहण आल्ला पा कूदरती कान शक्ति पैदा तक अपनी बजार मसला आदा तेजपाता भलो दामी गोस मास् सब आनलो एकत्रित मजदार खाद्य पाखते हुए बाबूची दरकार কথা কাল এই বাবুরছি যদি আপনি বাবুরচি গিরি না জানেন এমন টাইমে জিরা দিবেন তরকারি বারোটা বাইজ এমন টাইমে আপনি পেঁয়াজ মর দিবেন তরকারি খাওয়া যাবে না অখাদ্য হয়ে যাবে হাজার হাজার নষ্ট আপনি করলেন এই বাবুরচির মাধ্যমে যদি পাক করে বাড়িওয়ালা সুনাম অর্জন করবে সবাই খাবে টেস্ট পাবে তৃপ্তি পাবে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের জিকির আমাদের তাহার জন আমাদের আমাদের তসবির আমাদের তাহলিলার আমাদের তাকবিরাত আমাদের আহমাল সব বই পুস্তক থেকে আমরা পড়তে পারি ভাই আল্লাহওয়ালার মাধ্যমে এগুলা আমল আমরা টাইম মতো সেই তরিকা মতো যদি করি ইনশাল্লাহ द्वारा खुशबू बड़े जुगे जुगेमा मुसलमान कथा इतिहास कथा अपन सामने छोट्ट एक कथा रेखे दिए तीन टी ग कई गुण एक नम्बर दान कर দুই নাম্বার যারা অত্যাক আল্লাহকে ভয় করে কাকে ভয় করবে আল্লাহকে তিন নম্বর অসত্তা কাবিল হোসনা আল্লাহর বিধানগুলা দিল থেকে তাসদিক করে সত্যায়ন করে আল্লাহ বলেন ফ্যাশন आल्ला मृत्यु राख देर क्ष करया जान्न पथ सहज कर जान्लान खबरे ने क्या दान अपना जाते मेधा दिया जबान दिया बुद्धि पथ के तो मन रसुलर নিঃসয় কারো ডাকে কারো আন্তরিক আহ্বানে কারো সহযোগিতায় কারো অনুরোধে কারো স্টেক এই মানুষগুলো আসছেন আল্লাহ প্রত্যেককে অলির লেবাস পরে বাড়িতে নিয়ে যায় আরো জনে বল আল্লাহ একবার যখন আপনি আনছেন জীবনে আর কোন নাফার মানেই তাদের দ্বারা করেন না কি বা ইরাজি আছেন আল্লাহর কাছে তৌফিক সাল মরা লাগবো না লাগবো না যদি মরা না লাগে ভালো হওয়ার দরকার নাই আমি দেখছি মাঝে মাঝে ছেলেরা কয় আর দেরি নয় আর দেরি নয় আর তোমায় ডাকতে আছে কবরের বাড়ি মাঝে মাঝে কবর জিয়ারত করা দরকার হতে পারে আমাদের গতকাল শুনলাম এক আল্লাহর বান্দা আমাদের ভাই সালে দুনিয়া ছেড়ে চলে গেছে হায়াত দিয়েছেন আমাদেরকে আহ আমাদের মসজিদে পঁয়ত্রিশ ঘন্টার এটা বৈঠক ছিল সেখানে এক আল্লাহর বান্দা এসার আমাদের খানা খাওয়ার সময় মসজিদের মদেই কখন মারা গেছে আমরা জানি আমার কাছে একটু আগে এসে বলতেছেন আমার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলেন সবাই বলে হুজুর আমার মাথা একটু ফু ফুদান দেখি ঘেমে গেছে আসছে আমাদের থানা জোনা গোলামাজম সাহেব জাহাদ বারগা তুমি যে আমি অসুস্থ হলে আমার একটু নিয়ে যাও কি ভাগ্যবান যেখানে শরিক হয়েছে বয়ানে শরিক হইছে সার সময় পড়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠানে পরে সবাই খাইতে যাচ্ছে ওনার জন্য ভাত নিয়ে কিছু খাইছে না শুইছে এরপরে দেখা আনা বলুন যদি মরা না লাগে আমার কথার উপর আমল করার কোন দরকার নাই আর যদি মরা লাগে ভাই, দাও। আমরা নামাজ পড়ির ওদা বেশি করে রাখি আমরা প্রতি বছরে ওয়াশ করি বেশি করে দান করি এটা এবারত মনে করি এটা বুজুরগির কারণ মনে করি কিন্তু আল্লাহ বলেন ইন আউলিয়া যেমন জরুরি সবচেয়ে বেশি জরুরি যত গুনা সারবি তত আল্লাহ এগুলাও করলাম গুনাও করলাম কেমন হইল গুনা যত সার্ব আল্লাহাক বেলায় তত আমাকে মিলায় দিবে আল্লাহ হুমাবিন বলে মরা লাগব না লাগবোনা এই মানুষ গুলা মৃত্যুর সবাই কতজন জান্ন দেখে মারা যায় হাওয়া মৃত্যুর সভায় কতজন জান্ন ঠিকানা দেখে মারা যায় কোরআন সহিবের ভিতরে আল্লাহ বলেন মুতমাইল্লা বলে ডাক দেয়া বলে হে পবিত্র আত্মা তুমি সন্তুষ্ট চিত্তে তোমার প্রভুর কাছে প্রত্যাবর্তন কর পবিত্র আত্মা রব্বি কি রং বি তুমি সন্তুষ্ট চিত্রে আ তুমি আসো আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এখন তোমার কাজ কি আমার প্রিয়জনদের কাতারে তুমি প্রবেশ করি ফিবাদুলি নাতি তুমি সরাসরি বেহেস্তে প্রবেশ করল্লাহ চিন্তা করা দরকার আমি কি নিয়ে মর আমি তো একটা প্লাস পয়েন্ট মনে করি আমাদের কোন সালে অসুখ হলে আমাদের কোন সালেক মারা গেলে সরাসরি আমাদের রাহবারে কামেলের মুখ থেকে তার দোয়া হয় আ। কথা কন না কেন এতগুলা মানুষের আমিনের মধ্যে নিশ্চয় এমন জমান যার গা যার দোয়া আমার আল্লাহ কোনোদিন ফেরত যায় না আলাই কুমবিল জামা তোমরা দলবদ্ধভাবে হাকুর উপরে থাক সারা বাংলাদেশ জমিও তো আমি যেখানে গেছি छूटे गोटाचा लक्ष्य कर देख लक्ष्य कर देख लगे পরিষ্কার চোখ দেওয়া দেখলাম ওই বাচ্চাটা কোন পথে যাবে মাকে পায় না তার ভাইদেরও পায় না এ পথ সে পথ খোঁজাখি করে মাটি শুকতে শুকতে যে পথে তার মা গেছে সেই পথ দিয়ে রওনা করে দিল একটা কুকুর যদি আর একটা কুকুরের পিছিয়ে যায় হঠাৎ করে তিন পথের মাঝে সে কোন দিকদের যে সার যাবে পথ পায় না এই আবার তালাশ করা কুকুর সঙ্গী কুকুর কোন দিক দিয়ে গেল দেখবেন নাক মাটিতে নাক লাগাইয়া যে পথে কুকুর গেছে সেই পথে যায় কেন যেন আমার ভাইরে কুকুরের গ্রাম থাকতে পারে কোন তো চিকার কোনতে চিকার বাচ্চারা চলে যারা আল্লাহ আল্লাহ কে পাওয়ার জন্য পাগল হইস এদের দেখবে দুনিয়া খেরাতে সেই আল্লাহরের নুরানি গ্রা আমরা এক জানাতে যাবো ভাইরা আর দেরি নয় শাড়ি আদে আর নয় শাড়ি দুনিয়া দাঁড়ি মন তোমায় ডাকতে হে আছে কবরের বাড়ি ও তোমার উপায় হবে কি উপর দিকে দেখো বাঙ্গারি একা কবর সাহাবিরা কবরের ভয়ে কানতেন আল্লাহ নবীর জীবনের কোন গুডা নাই কবরের ভয়ে কান্ত হয়ত উসমান কুনিয়া সারাই মোবাস মধ্যে একজন কবর দেখতে কালতে কালতে তারা চোখের পানিগুলা পড়ে পড়ে তারি মোবারক ভিজে যাইত লোকেরা জিজ্ঞাসা করতেন ভাইসমান কবরের কথায় কেন এত কান্দসমান রাজি আল্লাহ বলেন জানোনা তোমাদের কবরের চিন নাই তোমাদের পুঁজি আসে তোমাদের ভয় নাই আমার বড় ভয় লাগে হাসরের ময়দানে সব শাস্তি মানুষের সামনে হবে সেখানে একাধিক হাজার হাজার লাখ লাখো লোক থাকবে কবর এমন একটা ঘর যে ঘরে কেউ কবর প্রতিদিন ডাক দিয়া বলে আনা বাই তুলো আমি একাকির ঘর আনা বাই তুল তুলমাত্র আমি অন্ধকারের ঘর আনা বাইত্রাতে আমি পোকামাকড়ের ঘর আনা বাইতুল গুরুতি আমি মুসাফির খানা রে দুনিয়ার মানুষেরা আমার কবরের মধ্যে ঢুকতে নিঃসম্বল হয়ে আসি না আর ব্যাখ্যার মধ্যে লেখে সবচেয়ে বড় সম্বল আল্লাহ র বাড়ি গাড়ি তালা বর পয়সা যা কিছু আমরা দেখি এটা বড় সম্বল না শান্তির সবচেয়ে বড় বাহন আল্লাহর ভয়ে আহ বক বি শান্তি নহি সেই পেয়েছে মহাশান্তি যাহার দিলে আল্লাহর ভয় আল্লাহ আকবর भय घर बस पायदा भय खादा बिल्डिंग पैदा करते जाओ खुदा भीतर महानायक अल्लाह वाले चलिया जा কথা বলতেছিলাম যার দিলের ভিতরে আছে আল্লাহর ভয় দান তা কোয়া আর আল্লাহর বিধান আর কালামকে তাসদিক করা তিনটি গুঞ্জার থাকবে দান করবে আল্লাহকে ভয় করবে আল্লাহর বিধানকে মেনে নেবে এই বাংলাদেশে এমনও মানুষ আছে না যারা ইহুদিদের ডলার খাইয়া পাইয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ দেওয়া জবান দিয়ে নবীর বিরুদ্ধে করে। কথা কথা নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে না বলে না টুপি দাঁড়িওয়ালাদের বিরুদ্ধে বলে না বলে না আমি তাদেরকে আমি তাদেরকে এক একদিক দিয়ে দিক দিয়ে দোয়াও করি अल्लाहर देश अल्लाहर विधान अल्लाह आदालती कर सारा विश्व प्रमाण और प्रोप रेखा दिए अल्लाह তাদের শান্তি তো দূরের কথা একটা কুত্তার চেওয়া হয়ে তাদের মৃত্যু হয়েছে সম্পদের বড়াই দেখায় না পদের বড়াই দেখায় না যদি মরা লাগে লাইনে আসো লাইন আসো ও তার উপায় হবে কি উপর থেকে চাইয়া দেখো বাঙ্গাড়ি একটু ভেবে দেখছ তুমি একটু ভেবে দেখছ তুমি কেমনে দিবি পারি মনুর তোমায় ডাকতে হে আছে কবরের বাড়ি বলুন আর দেরি নয় বলেন এখন সিদ্ধান্ত নেন এখন তোবা করেন এখন ইমানের নাই। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই ঠিক না ঠিক বলুন আর দেরি নয় সারি আদে আর দেরি নয় সারি আদে দুনিয়া দাঁড়িয়ে মন তোমায় ডাকতে হেন আছে আল্লাহ আজকে আমার প্রাণ প্রিয় আমার ভাইরা আমার মুরুব্বীরা আমাদের সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গ সহ বাংলাদেশ থেকে যারা এখানে আগমন করেছে আল্লাহ মৃত্যুর পদযাত্রী হওয়ার আগে তুমি তোমার গোলামের খাতায় নাম লেখায় না এবার আসতে না চোরা বলতে হবে আল্লাহ কালেমাল দিয়ে তুমি তোমার ডাকে সারা দেওয়ার তুই দাও না মৃত্যুর আগে তোমার সেই প্রিয়জনেরা যারা জামাতের ঠিকানা দেখবে তাদের খাতায় আমাদের নামখানা লেখা একটু জোরে বলো না আমি বলুন তো বলুন তো যারা মুর্শিদের নির্দেশ মতো जीवन जापन करते तम स्पीहा कथा कौन हुएना हुएना। ए चोखे पानी भाग्यवान काम्लादे हजार हजार कोटी टालिक लांग प्रपार्टी मिल कारखाना इंडस्ट्रीज ए मालिक जीवन आल्ला भय एक फोटा चोख तरफ पड़े ना तुम किसर बहादुरी करो তুমি মরিয়া গেলে তো ভাড়া মোল্লা কবর এতে গেলি না কাক শিখাই যায় হ্যাঁ রে দুর্ভাগ্য দুনিয়া নিয়ে তোমার চাপাবাজি আসেন আল্লাহ আমাদের সকলকে ইমান ইয়ের উপরে করে আতিনটা গুনের শুধু তরজমা করা যায় ওয়া আম্মা মান বখিলা ওয়া ইসতাগনা ওয়া কররাবিল হুসনা ফাসানু ইয়াসিরু লিল এর ব্যাখ্যা তিন দিন করে দেওয়া বুদ্ধি বুদ্ধিওয়ালা সঠিক বুদ্ধি দিলি না একটু বুদ্ধির সাথে গাদ্দারি কলম কলমওয়ালা সঠিক কলম চালাইল না কথা কানা আছে না বাংলাদেশ বাংলাদেশের চোর দুই প্রকার এক প্রকার পরের ঘরে সিং কাইটা ব্যক্তির ক্ষতি করল এই সিংকাটা চোর আছে না নাই ব্যক্তির ক্ষতি করল শিং কাটল একজন মানুষের ক্ষতি করলো। এই দেশে আর এক প্রকার চোর কলমের খোঁচা দিয়ে গরিব দুঃখী জাতির স্বার্থের মধ্যে জাতির অধিকারের মধ্যে আঘাত দিয়ে জাতিকে বঞ্চিত করল এ জাতীয় চোর হে জনগণ জাতীয় চোর কিপণতা করছ যারা আল্লাহ সুস্থতা দিছে আল্লাহর সেজ্ করোনায় আল্লাহকে ডাকো নাই আল্লাহর কুদরত দেখো নাই আল্লাহর দিকে আহ্বান কি কিপন তুমি সম্পদ দিছে জাকাত দেও নাই তুমি কৃপণ হস ফরত হয়েছে হস কর নাই তুমি কৃপণ তোমার সন্তান থেকে যেন নির্দেশ পাইত তা তুমি দেও নাই তুমি কৃপণ করেছ সৎ বুদ্ধি দিলে একটু সমাজের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নিরসন হইত তুমি তা দেও নাই তুমি বুদ্ধির কৃপন আল্লাহ কয় আম্মা আমরা যারা সব দিকদের কৃপণতা করল আমার দেওয়া নিয়ামতের সঠিক ব্যবহার করল না নিজেই বাহাদুরি করল আল্লাহর বরৎ তো স্বীকৃতি দিল না ও কাজ হোসনা আল্লাহর বিধানগুলাকে অস্বীকার করল আল্লাহ বলেন আল্লাহ জাহান নামের কাম তাক দিয়া করাইয়া নিবে তার মুখে জেগের আসবে না তার যান সদ গা আসবে না আলেমলাবার সহবত তার ভালো লাগবে না আল্লাহওয়ালাদের তো আর তো আসবেই না বরং বদনাম করবে টুপিদারিওয়ালা দের দেখলে তার মাথা খারাপ হয়ে যাবে বোরখা পড়ার কথা বললে বলবে ডিজিটালের বরফে লাভ সিনেমার যাত্রা থিয়েটারের পক্ষে কথা বলবে ইসলাম আর কোরআনের পক্ষে কথা বলবে না এদিন ইমানদার তার কাছে যা কিছু পাবে না বাইরালে এ ব্যক্তি মৃত্যুর আগে দেখবে ধাউ ধাও করা তার ঠিক না জাহান নামের আসুন আমার ভাইরা আপনাদের কাছে সংক্ষিপ্ত কথা বলার মাধ্যমে আজকে হজরতজির বয়ের আমি মাঠে বসেই শুনেছি তিনি বলেছেন ভাই তিনি বলেছে বাবারা আল্লাহ আলাদ দরবার আল্লাহ আল্লা বেশি বেশি এখতিহার করো কারণ কারণ কি জানেন একজন মানুষ জাকাত কখন ফরজ হয় জানেন কথা কয়না মাল অলি জাকাত যদি থাকে তার উপর জাকাত ফরস মনে করেন দশ হাজার টাকা তার এক্সেস জাকাত ফরস হয়েছে আচ্ছা বলুন তো জাকাত ফরস কি দৈনিকীয় হয় না বছরে একবার একে কইলে দৈনিকীয় হয় মাথা ঠিক করে জব দাও কয়বার হয় মনে মনে আবার কোয়েন না যে হুজুর এই জন্যই তো জাকাত দেয় আমাদের দেশের আধুনিক শিক্ষিতরা কি কুলহল্লাহ সহি কোন ব্যক্তি জানি আমেরিকায় গেছে বাংলাদেশের নাগরিক ব্যক্তি আমেরিকায় গেছে যাওয়ার পরে কোনো মতো একটা টিমের ব্যাটের দেয় ঘট দিছে হঠাৎ করে চোট ডুইকে ব্যাগ দিয়ে দিয়েছে কোর্টে যাবে মামলা করার জন্য সারা বিশ্বের মডেল রাষ্ট্র আমেরিকা এখানে আসতেও তিন মাস হইলো কয় না আমি যা করতে পারবো জজ বুঝবো ঠিক আছে বাদি মানে এক পক্ষের উকিল আছে আরে তোমার উকিল আমার উকিল আমি নিজে আচ্ছা ঠিক আছে তুমি বলো কি হয়েছে তোমার উনি বলা শুরু করলেন স্যার কাটি ঢুকিন আশ্চর্য কথা স্যার মনে মনে ভাবতেছে এটা কি তুরুষ্ক ভাষা নাকি কোন ভিন্ন ভাষা হয় কিচ্ছু বুঝিনি এত বড় আমি আমি যদি কই যে আমি তাও তো আমার প্রেস্টিচের মামলা উনি কান মাইল করে শুনতেছেন বলুন বলুন ইংরাজিতে বলতেছে বলুন আমি আর আপনি কিছু বুঝছি বাংলা বাংলাতে তুরুষ কুমারে লাগরি ফাগরি হিন্দি মিন্দি দিয়ে একটু জগা খিস জজ বড় গেছে কোন তাহলে বইলাম রে বাবা কয় আবার বলুন আর ওই ভাষাতে বোঝে যে আবার কি কইলেন কইলাম যে হুইল রাখ কি বলতেছি ইংরেজি পর ইংরেজি শুদ্ধ তো কথা শুদ্ধ আমি একজনে বললাম যে আপনি কি তাহি জানবো না মানে কি মনে করছেন আপনার যে বলুন একটু দেখি একসাথে লঞ্চে বসে কাজে কাল্লা হোম্ব ফিরলি হাইয়া নেওয়া মাইতে না যাই আপনি যা জানছেন তা ভালোই কয়েক হয় নাই কত নামাজ পড়লাম আসলে আপনার বাইশের ভুল বেশি ধরে হট ইজ দা বাঁশের বেড়া বাঁশের বেড়া কি কয় সার ইট ইজ এ খারা খারা মাঝে মাঝে প্যারাগ মার খারা খারা জিনিস মধ্যে মধ্যে প্যারা গেছে আমাদের দেশের যারা দুনিয়ার ডিগ্রি নিচ্ছে কোরআনের ব্যাপারে এই সাইজের তেলাও কামাব যশ কই দিয়েছে তাড়াতাড়ি বের করে দাও আমার চাকরি খাস আসছে মুসলমান হ মুসলমান কি আমি শুধু ছোট্ট একটি কথা বলে আপনাদের কাছে বিদায় নিব ওই ভালো তিন গুণ রাখবেন না খারাপ তিন গুণ রাখবেন ভালো তিনগুণের ভাষায় গুরি খাও মার খাও লাঠি খাও জুতার বাড়ি খাও হাকিমুল উম্মদ মুজাদ মিল্লা ছাশ্রাবলি খাও লেখেন যে যতদিন পর্যন্ত আমি আমার দালালাত आकली, नकली, एने तोल साहबर दरबारे गेसि एगुल आगुने नीऊले भये क्या ढाकना जो पर भये जो ताशा फिर प्रथम शबक दे मध्य ढाकना पड़ेथ बंटन होते दरकार थे दरकार नहीं ইমাম জামানার বড় ইমাম মাদার জাদ অলি জোর এখন সুবাহ আল্লাহ আমাদের ইমাম উনি একসময় জাফর সাদেক কাছে গেলেন জাফর সাদেক ওনাকে উঠে দাঁড়িয়ে সম্মান করলেন হাতে চুমুক হেলেন লোকেরা বললো আপনি কথাটা লেখেল একটু জোরে সারা জীবনের যত বিদ্যা আমি অর্জন করেছি মানুষ আমায় কি মামে আজ বলি নাই কিন্তু যদি জাফর সাদেকের শেষ দুটি আমার এই জীবনের দুটি বছর যদি আমি তাসাউফের বছর তাসকিয়ার বছর তার থেকে না পাইতাম লাহালাকান ন আমি মাম আজম ধ্বংস হয়ে যাইতাম কা তুমি জেকের করতেছিলেন জেকি ধরে ধরে জি কেন আমি তুমি দেখলাম যে মাথা কাজ করে করে মহলা কে দেখে যা যার কাছে যা থাকবে তার গ্রাম পাব কথা করেন কেন ভাষায় তোমার সবচেয়ে বড় দ আল্লাহ ভোলা মানুষ গুলা ঘৃণা করিও না পাপি কে ঘৃণা করিও না ইব্রাহিম ইবনা দাহাম যখন সব ছাড়ছেন লম্বা কথা নয় সব সেরে যখন নাকি রাত্রি বেলায় ভ্রমণে বের হলেন আল্লাহর পক্ষ থেকে এলাম হলো তুমি একটু চিরু ছ খাদ মেশে বললেন এসার নামাজ হয়ে গেছে আপনি এখানে কি করেন আমি তো রাত্রে একটু থাকতে চাচ্ছ প্লিজ বের হ্যাঁ আল্লাহর ঘর মসজিদ আমি একজন কার সাথে কথা কয় উনি আবেগে বলে ফেলছেন যে আলাই ইব্রাহিম আমি ইব্রাহিম কয় দাঁড়া ইব্রাহিম জারাতে আধ্যে মুসাভা করেন দেশের মানুষ পাগল থাক ব্যাটা ইব্রাহিমের জাত করে দুই চামড়া তুলে ফেলাই শরীরে বেড়ে একটু বারান্দায় থাকে আপনি বিশ্বাস করলেন না যে আমি ইব্রাহিম আমি তোর জীবনে মিছিল কথা খুঁজি বেড়া ব্যাটটা ইব্রাহিম হাতের না এমনি পাওয়া যায় পাতা নিজে নিজের অস্তিত্ব যখন বিলীন করে দেয় অপরের গায়ে রং লাগা ইব্রাহিম রে তোমার নবসের মধ্যে তোমার নবসরের মধ্যে মেডিসিন দেওয়া হচ্ছে ধৈর্য ধরো সবুর করো ইব্রাহিম বারান্দায় থাকবে থাকতে দিল না ইব্রাহিম কে বের করে দিল উনি পদ্মে হাতে আরছি গো এত যন্ত্রণার পরে তুমি যদি আমাকে বান্দা বলে একটি ডাক দাও আমার যন্ত্রনা মনে হবে না কেন যেন মনে হয় এত কষ্টের মধ্যে আমার জিব্য দেয় প্রাণ ভরে তোমারে রাখি। ইব্রাহিম জ্বর শরীরের ভিতরে জ্বর পেটে খাদ্য নাই চামড়া উঠে গেছে নদীর পার দেওয়া জঙ্গল আর পার দেওয়া যাচ্ছে তাহারে একটা আল্লাহর কাছে প্রতিদান চায় না শরীরের দিকে থাকে বলে আল্লাহ আরো যদি কিছু করা লাগে খর আমাকে ধরা দাও তা সাও পেরালাই আমার কথা না শাহলিউল্লা মহাতেশে তিলকরা মাত্র লেখেন প্রথম স্তর নিজের সবচেয়ে বড় দান আল্লাহর আল্লাহ আল্লাহর রবি দাওয়াত দিতেন কথা বলেন আহা কত মারামার তো সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিলেন পাথরের স্তূপের মধ্য থেকে জিবরাইল টানা তেনা হয়ে গেছে টান দিয়ে নিয়েছে এটা যেন কাপড়ের কাুদ বাতি কেমন যেন কাপড়ের একটা আচুল এভাবে তেনা তেনা জিব্রিল বুকের মধ্যে ধরে মাথার মধ্যে ফুল লাগায়। फू लगे सस्त हलो बार फूल लगे दिल्ली भाई जीव दी को जगह दावत जगह कम বলে পাথরের মধ্যে ছিলেন আমি টিনটা বের করতে বের করছি আল্লাহ রুহুল শেফার কয়েকটা ফুঁ আমার মাধ্যমে আপনি কি এখন হেঁটে যেতে পারবেন নাকি বাড়ি পর্যন্ত পৌঁছায় আমি যেতে পারবো কিছু দূর যাওয়ার পরে কয় ভাই একটু আপনি আবার সাথে গেলি ভালো বাড়ি বাড়িরাঙ্গিনায় যাওয়ার পরে আল্লাহর ভাই জিবরি আল্লাহ কি বলে দিয়েছে আগামীকাল আমি কি করব বলে দিয়েছে। করবো কি বলে আল্লাহ ভোলা বান্ধা ইব্রাহিম ইব্রা ধান নদীর পার জঙ্গলের পার দেওয়া যাচ্ছেন হঠাৎ করে দেখলেন সুন্দর একটা যুবক একটা নহরের পারে নদীর খালের পারে রোদ্রের মধ্যে কপালে রোদ লাগে সোনালি চেহারা এই যুবকটা শুয়া আল্লাহ আর মনে মনে পাবলেন নিশ্চয়ই মারা গেছে কাছে গিয়া দেখে নিঃশ্বাস চলে বটে কিন্তু বমি করার কারণে মুখ দেয়া মাসি বন বন করতেছে কারণ কি একদম কাছে যা লক্ষ্য করলেন নিঃশ্বাস আপনা করে উনি চিন্তা ভাবনা করতেছিলেন নিশ্চয় কোন নেশা করার কারণে অধিক নেশা পান করার কারণে তার বমি হয়ে গেছে সে বেহ হয়ে গেছে আল্লাহ আর উনি নদীর ভিতরে নামলেন পানি আনলেন নিজের পাখড়িখানা ভিজাই নিলেন পানি এনে নিজে হাত দেখ এই মতখড় মুখখানা সম্পূর্ণ পরিষ্কার করে দিয়ে আবার সেই নিজের পাগিদা মোছায় দিলেন বারবার কম করার পরে পানি মাথায় দেওয়ার পরে হঠাৎ যুবক সুস্থ বলে আমার দৃষ্টি যদি ভুল না করে আমি বলতে চাই আপনি কি যাবান ইব্রাহিম এপনি কি ইব্রাহিম না আপনি আমাদের একসময় বল খের বাচ্চা ছিলেন শাহী তৎ ছেড়ে দিয়েছেন রাখালের পোশাক করেছেন। বারখানা ছাড়ছেন মওলাকে পাওয়ার জন্য এখন মানুষ আপনার সাক্ষাতের জন্য পাগল আপনি থাকেন মওলার পাগল হয়ে আপনি কি সে ইব্রাহিম না সুহান আল্লাহ এই বাংলাদেশে ঘুরে আমি একটা জিনিস পাইছি কেউ রাগ করবেন না আমি বলি মদারু গাদারু নেশাখার ডিঙ্রা কেন ধরনের টুপি দাঁড়িয়ে একটু বেশি ভালোবাসি সত্যি কথা বলছি না বলি নাই বলেন আমি দেখেছি গাজা খায় টুপিওয়ালা যদি দেখলি একদম সংযত একদম আর কিছু বেদব আছে এগুলা আবু জেহেলের গুরুফের রক্ত আর শিরে ও আসে আছে না নাই আমি লক্ষ্য করি এটাও দেখেছি নামাজি হয়েছে পর্দানশীল হয়েছে আল্লাহর জাকের আশেখে পরিণত হয়ে গেছে আল্লাহ পার এতটুকু नम्रता एक्रदानी कर विपदायत शब मेरे दुनिया इब्राहिम इवनी आदहमें तुम्हार धारणा सत्यीमार लज्जा लागते से हरे घो আমি এখানে পড়লাম আমার আমার তো ভূমি হয়ে গেছে দেখতেছি আমার মুখে পানি দেখতেছি মাথায় পানি এগুলো দিয়েছেন বলে এটা আমার মানুষের জন্য জীবন জীবনের জন্য তুমি এইভাবে পড়েছিলে তোমার মুখটা পরিষ্কার করে দিয়েছি আমি তোমার ভূমি পরিষ্কার করে দিয়েছি আমি মাথায় পানি জ্বালছি বলে হা আমার মতো ডিঙ্কারের গায়ে আপনি হাত দিলেন বলে যে লাইনে এখন আমি দৌড়াচ্ছি এই লাইনে পাপকে ঘৃণা করো পাপি কেনা সুবাহ আল্লাহ জোরে আমরা তো অনেক সময় দেখা যায় কিছু কাজকে কেন্দ্র করে বলি ও জাহান নামি ও কাফের ও ফাসে কিছু কিছু মৈলবিহ দেশই আবার ভারত থেকে এসে এ দেশের আল্লাহওয়ালাদেরকে কিচ্ছু মানে না এবারটা কোনো এলএম কালামি নাই ও কাফের ও ফাসে ও জাহের ও জাহান নামি মনে হয় এইগুলার গোডাউন আল্লাহ বিতরণ করার জন্য ঠিক না ব্যা ঠিক ভাইরা তাহলে ভাসায় পাপিকে ঘৃণা করোকে ঘৃণা করো পাপিকে না যখন এই কথা বলছেন যুবকের চোখ দিয়া ঝরঝর করে পানি পানির ফোটা গোলা বের আসি এই যদি হয় আল্লাহ চরিত্র এই তুদি ভাই খোদা প্রেমিকদের ব্যবহার আর জীবনে কোনো দিন বধ না আর জীবনে নেশা করব না হাতখানে এগিয়ে দিন এই হাত ধরে আল্লাহর কালিমা পান করে জীবন বলে আল্লাহকে পাওয়ার নেশায় আমি কাটিয়ে দেব রাতখানা চলে গেছে ইব্রাহিমের উপরে ইব্রাহিম দেখে এলহাম কাশফের মাধ্যমে সে সেই যুগের সমস্ত অলিদের সে তার বাকাম বড় ইব্রাহিম প্রশ্ন করছিলেন আল্লাহ এই একটা দিনের তোবাকে কেন্দ্র করে আপনি তাকে এত মর্যাদার ভুল করলেন এদেশের বছরকে বছর যারা তোমাকে পাওয়ার জন্য কষ্ট মজাবাদা করছিলেন রাজ্যাচ্ছেন তাহার যত সারা রাত তোমাকে রাখবে उत्तीर्ण होल्ला पानी फलते दुनिया आत्ता सब समय तेल और भय सब समय तारे थे एक बारे तब जुवक के तुम ते माकाम दिल आल्ला ইবাহিম আমার সৃষ্টি আমার বড় আদরের সৃষ্টি মানুষ এই মানুষটুপে কোনো ব্যক্তিকে জাহান নেওয়া হবে না এই মানুষের শুরু চাল্লাহুল আলমিন জান্নাত দিবেন মারাওয়া মানুষের সাথে সয়তালি করেছ নাফারবানি করেছ বান্দামি করেছ পরের সন্তানকে তোমার রাজনৈতিক ফায়দা উদ্ধারের জন্য হত্যা করেছ না করো কাউকে বাগের সুরুদ কাউকে সাপের সুরুদ কাউকে বানরের সুরুদ যে যে কাজগুলা করেছ সেই প্রাণী সুরু কাউকে কুকুরের সুরু দিয়ে আল্লাহ পাক জাহান্নে দিবে চিৎ দিয়ে বলল্লা ইব্রাহিম রে আমার আদরের বাদা মানুষ আল্লাহ হ্যাঁ আপনাদেরকে আল্লাহ জাহাঙ্গামে বানানোর জন্য আল্লাহ বানাইছে আহ কি চমৎকার করে বানাইছে কি চমৎকার নিজে আল্লাহ বলছেন উত্তম আকর্ষণীয় আকৃতি দিয়ে আমি মানুষকে বানাইলাম যাহা যাবে নেওয়ার জন্য ও মানুষ কার নিয়ে সাজো মা দের বলি আজ থেকে চোখ সংযত যে যেহেতু আল্লাহর দেওয়ার চোখ ঠোর দুটো সাজাই না মা বাহিরের রূপ লাবণ্যতা ফেরি করার জন্য এটা তোমার সৈধী দেয় নাই তোমার পাটির লোকও দেয় নাই তোমার সরকার তো আরো দেওয়া জানে না এই জন্য মা এটা দিশে যিনি তাকে ডাকো উচ্চারণ করা এটা এমনি নাই আমার সাথে বলুন তো এক জায়গায় হয় না আল্লামা আলসি রহমাতির মধ্যে লেখেন মহাব্বত শব্দটা আচ্ছা বলুন তো দুই ঠোঁট এক জায়গায় না করে একে উচ্চারণ করতে পারেন না তার সাথে আমি বন্ধু বান্ধব আছেন আছেন বলুন তো আর मोहब्बत में महाब्बत है एक की हकीकत है है है। तो राजनीति हकी कता है जहाँ बसती है वहाँ बिजली चुनौती है मोहब्बत शब्द उच्चारण करते एकत्रित ना करे करतेमन पारे ना जो क्यों प्रकृत अल्लाहर वालारमे বান্দা মাটির মানুষ আল্লাহর সাথে রাসুলের সাথে মোহাম্বত করতে চায় কেমন যেন মাঝে কোনো ফাঁক থাকে না লেগে যায় লেগে লেগে যায় যায় আল্লাহ বান্দাকে ভালোবাসেন বিশ্বাস হয় আরো ধরে গান হয় কত যে ভালোবাসেন এত লাফার মানি করার পরে আল্লাহ তো প্রতিশোধ দেয় নইলে এই দেশে যত নাস্তিক মুরতাদ ব্যাং এর মতো বাইরে গেছে একদিন যদি একটু ফু দিয়ে দিত তাই তো কার্লা দিছে আল্লাহ সাইড আল্লাহ আবার দেখাও দিছে জর্দানের পাশে একটা সমুদ্র আছে এদিকে দেখান এই সমুদ্রকে তো সিরের কিতাব এ লাগে বাহারুল মাই ইংরাজিতে বলা হয় ডেড সি মৃত্যু সঙ্গে বাংলায় বলা হয় বাহারে লুট আরবিতে বলা হয় লু তালা ইসলামের কমের লোকদের দিতেছিলেন তারা নারী পুরুষের বিবাহ না হয়ে পুরুষে পুরুষের সমকামিতায় লিপ্ত হয়েছে যেটা বিশ্বের অত্যাধুনিক রাষ্ট্রে এখনো আছে তাদের সভ্যতা দেখলে আমাদের বাংলাদেশের কাতি মাসের কুত্তা লজ্জা পায় ঠিক না বা ঠেক এরা নাকি আবার ম ঢেম এরা খাবে জাহান নামের ঢেন ঠিক না বা এই সমুদ্র লম্বায় পঞ্চাশ মাইল কথাক চড়ায় তেরো মাইল গহিম আড়াই মাইল এই সমুদ্র এরিয়ার ভিতরে কম এলুদ বসবাস করতেন পাঁচ লক্ষ লোকের জনবসতি ওই জায়গায় ছিল দাউদ্দ আল্লাহ আহ্বান যখন মানে নাই আমরা প্রমাণ সারা কথা বলি না। লক্ষ্য তার এগুলা করার জন্য না এখানে ওলামায় হাজার ইসলাম তাকরার করে দিবেন খানকার মানুষকে দাওয়াত যতই দেয় তারা তত তাদের শক্তির বড়াই করে পাচির বড়াই করে লাঠির বড়াই করে গুষ্ঠীর বড়াই করে আল্লাপাক তার জাতে সহ্য হয় নাই লুতাল ইসলামকে অ্যাডভান্স নিউজ দেওয়া হল আজকে রাত্রেই কাম কেল্লা পথে করা হবে কি করছে জানেন জেব্রাইলের পাখা কয়টা এক একটা পাখার গতিবেগ তারিখের মধ্যে রেখে একবার মানে পাঁচশো বছরের রাস্তায় এসে হাজির পাখার পাওয়ার ঠাই খাই না এখনো গিয়ার নষ্ট হয়নি পাঁচ শত বছরের রাস্তা এসে একটা পাখা ঢুকায় দিচ্ছে এই জনবসতি গুলা এত চায়ে তুলছে আকাশের ফেরেস তারা সেখানকার গৃহপালিত হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি উঠের আওয়াজ শুনছে রাত্রি শেষ রাত্রে সকলেই ঘুমেছিল সকলেই ছিল বুঝতে পারেনা এ বাব তুই ভালোই সেইখানে তোলার পরে একদম উল্টা দিছে জিরে জবর উল্টা দিয়ে তো জোরে বাড়ছে আড়াই মাইল পর্যন্ত গর্ত হয়ে গেছে সেইখানে কোনো সমুদ্রের সংযোগ নাই এখনো সেখানে বিষাক্ত কালো পানি একটা মশা পর্যন্ত পারে না আল্লাহর গজব এখনো না জেনে হচ্ছে একটাও বেছে নেয় সবশেষ জর্দানের প্রান্তে গিয়া দেখে আসেন নাস্তিকদের জন্য কি সবক আল্লাপাক রেখে দিয়েছেন সেই আল্লাহ যে জেব্রাইলের দেগুলা করছে জেব্রাইল দুর্বল হয়েছে নাকি আল্লাহ বোধহয় দুর্বল হয়েছে সজাগ হয়ে যাও এই দেশে এখন শেষ রাত্রে আল্লাহ মাদ্রাসাওয়ালার চোখের বাড়ি ছাড়ে আল্লাহর বুজুর গানে হাত যাতে আল্লাহকে ডাকে তাদেরকে কেন্দ্র করে তোমরা ভালো আছ ফাইজি যদি বেশি কর এমন অবস্থা তৈরি করতে আমার আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না আল্লাহ তুমি আমাদের দেশ শান্তিতে ভরে দাও অশান্তি দূর করে দাও আমাদের প্রিয় মাতৃভূমিতে যারা সরকারের জিম্মদারিতে আছে কোরআন হাদিস আল্লাহ দিনদারদের আমত তাদের দিলের মধ্যে দিয়ে দাও আল্লাহ দেশের মাদারস মাসাজিদ খান্তা মশায় মুিমিন মোতালিমিন মুদারিসিন সকলকে তুমি কবুল করে দাও मारिना रक्तत्व बंद सकते जोर सृष्टि सकूल करो इब्राहिम तुम्हें बंदा के भल बस मुख दिल गु अजहू अलबाहू आधुनिक আমার প্রিয় বান্দাকে ঘিন্দা করে তুমি তার মুখ দোয়াই দিছ যখন তুমি মুখ দইছ হেম আমি আমার কুদরতি হাত আমার বান্দার কলব তোমার খাতিরে নিজ হাত পরিষ্কার করে দিয়েছি এই জন্য জামানার সবচেয়ে বড় অনেকের চেতার মোকাম আমি বাড়াই দিয়েছি আল্লাহ আমাদের সকলকে ডিম দিনিয়াতের উপর চলার তৌসিক দান করেন আলহামদুলিল্লাহ